মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواده وذرياته وعلى من تبعهم بإنسان إلى يوم الدين اللهم جعلنا معهم بمنك দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে যে দেশে বসে পৃষ্টিভি বাংলার এই সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক মুবারক বন্ধুগণ আমরা সবাই মিলে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামের জীবনকে সিরহাতকে জানতে চাই তার শৈশব কৈশোরকে জানতে চাই কারণ তিনি তার জীবনে শিশুর জন্য যেমন আদর্শ কিশোরের জন্য এমন আদর্শ যুবকের জন্য আদর্শ প্রৌরের জন্য আদর্শ বৃদ্ধের জন্যও আদর্শ তিনি নর আর নারী সবার জন্য আদর্শ তিনি আদর্শ মানব আর দানবের জন্য তিনি জগৎ জগৎসমূহের জন্য রাহমান কিন্তু বন্ধু আমরা তো আজ বিভ্রান্ত হয়ে পড়েছি সুখ আর শান্তি থেকে অনেক দূরে চলে গিয়েছি নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছি কারণ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ আসলামের জীবন আদর্শ আমাদের মধ্যে নাই বলে হ্যাঁ যাদের মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ তারা সুন্দর সফল আর সার্থ যাদের জীবনে বিশ্বনবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লামের আদর্শ নেই অনুসরণ নেই ভালোবাসা মোহাম্মদ জন্য নেই তাদের জীবনে বেদনা দুঃখ আর কষ্ট ছাড়া কিছুই নেই বন্ধুগণ محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে জীবনের যেও বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ কোরআনুল কারীমের সূরা আত-তাউবাতে বলেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল ইন কান আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম আবা হুকুম যদি তোমাদের বাবা মারা ও আবনা হুকুম তোমাদের ছেলে মেয়েরা ও ইনকম তোমাদের ভাই বোনেরা ও আজকম তোমাদের স্ত্রীরা আশিরাত হুকুম তোমাদের আপন আত্মীয় সজনেরা। আর যে সম্পদর ধরে রাখতে চাও আর যে বাণিজ্যের ক্ষতির আনন্দদায়ক বাড়িঘর আল্লাহি ও রসুলি যদি হয় তোমাদের কাছে অতি আপন আল্লাহ এবং তার রসুলের চেয়ে ও জিহাদ এবং আল্লাহ থেকে সর্বাত্মক শাস্তি এইসব শত ভালোবাসার বস্তু গজবে পরিণত হবে শান্তি সুখ আর সমৃদ্ধির ঠিকানা হবে না আমাদের জীবনের জন্য তারই প্রমাণ কারণ এই সব পাপাচারিতা আর পাপাচারীদেরকে রব্বুল আলমিন হেদায়াত দেন না সুতরাং বন্ধু পিতা মাতা সন্তান স্ত্রী স্বজন সম্পদ বাড়িগর বাণিজ্য সবকিছু থেকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং তার রসুলকে তিনি সুনন বুখারি বর্ণনা করেছেন অমর ই খাত্তা আপ রাদানের ঘটনা জয়মর খাত্তা এর পুত্র যিনি মোহাম্মদ সাল্ল আলীউসাল্লামের এতটা আপন আর প্রিয় ছিলেন তিনি মামুসমের যেমন তেমন শ্বশুর কারণ তারই মেয়েকে তিনিা অপরাধী রতন ঘটনা শুনুন বুখারি বর্ণনা করেছেন রসুল সাল্লাহ তালা আলী সাদ করলেন কেউ ইমানদার হতে পারবে না ইমানের দৌলতে ধন্য হতে পারবে না যতক্ষণ না আমি মোহাম্মদ সাল্লাহ তার কাছে তার নিজের চেয়ে তার পিতা মাতা তার সন্তান সবার চেয়ে বেশি প্রিয় না হোক উমরুলসুল্লা সাল আলী হুসাল্লাম আমি আপনাকে ভালোবাসি তবে নিজের চেয়ে নয় মোহাম্মদুল সাল্লাম বললেন উমার তাহলে এখনো পূর্ণ ডিমান তোমার নাসীব হয়নি রসুল হোসেন যখন সাবধান করলেন নিজের হৃদয়ের সিদ্ধান্তে আবার এবার আমি আমার নিজের জীবনের চেয়েও আপনাকে বেশি বেশি ভালোবাসি হোসেন বললেন হ্যাঁ তাহলে এবার তুমি ইমানের পূর্ণতায় ধন্য হয়েছ বন্ধু আমরা কয়জন ভালোবাসি রসুল रसुल सल्लाह तस्मर भलोबासा अर्थात तर ता यथार्थ अनुसरण अनुकरण कयजन जीवने रही है बंधु दुनिया जीवन जन्ति सफलता कल्याण एकम्र आदर्श मोहम्मद सल्लाह आली वसल्लम टीक परकाले जीवने कबर जीवन सफलता समृद्धि सुख और जाना जन् मोहम्मद सल्लाह आली वसल्लम ता অনন্তের জীবনে যদি না পাই পরিচয় যদি তাকে না দিতে পারি আর এই কে অর্থাৎ কবরে যখন রাখা হয় তখনও বলা হবে আল্লাহ মিল্লা আল্লাহর নামে রসুল ওই রসুলকে কদ্দুর ভালোবাসে কদ্দূর অনুসরণও করুন বন্ধু আমাদের এই আয়োজন এই জন্যে জাতি করে পিছিয়ে পড়া ধ্বংস হওয়া বিভ্রান্তিতে ডুবে যাওয়া অশান্তি আর দুঃখে আকন্ঠ নিমজ্জিত অবস্থা থেকে আমরা উদ্ধার লাভ করতে পারি বলে আলমিন তাই আমাদের আয়োজনকে কবুল করুন আমি বন্ধু করুন মোহাম্মদ সোল্ল সাহেবকে ভালবাসতে ইমান পূর্ণ করতে তার অনুসরণ অনুকরণ করতে জানতে হবে তার জীবন তার জীবনের প্রত্যেকটি অধ্যায় তার জীবনের প্রত্যেকটি দিন মাস বছর আর সময় মুহূর্তকে হ্যাঁ তিনি শিশু ছিলেন শৈশব তিনি শিশুদের জন্য আদর্শ তার কৈশোর ছিল কিশোর জীবনেও তিনি কিশোরদের জন্য আদর্শ কিন্তু মোহাম্মদ সাল্লী হুসাল্লাম কেরবুল আলমীন তার শৈশব এবং কৈশোর প্রত্যেকটি জীবনের মুহূর্তেই নিজে তত্ত্বাবধান করেছেন আমরা এরই মধ্যে আলোচনা করেছি যে মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম জন্মের আগেই তার পিতা ইন্তেকাল করেন তার মা ছয় বছর বয়সে গর্বদারিণী মাকেও তিনি নানার বাড়ি থেকে তৎকালীন ইয়াসরিফ আর আজকের মাদিনাতুল মোনাওয়ারা জেয়ারত করে ফেরার পথে বাবার কবর দেখে ফেরার পথে তিনি ইন্তেকাল করেন আবুয়া নামক স্থানে মাকে দাফন করে দাদার সাথে মাক্কাতুল মোকার ফিরে গেলেন দাদা আব্দুল মুতালিব মোহাম্মদ সাল্ল আলী ওসলামকে খুব ভালোবাসতেন সিরাত ইবনিহিসাম এইভাবে বর্ণনায় এসেছে আব্দুল মুতালিব মক্কার সর্দার কোরাইশদের নেতা কাবার তত্ত্বাবধায়ক তার জন্যে কাবা গৃহের ছায় বিছানা পেতে দেয়া হতো তিনি ওই বিছানায় বসতেন আর এর চতুর্দিকে তার সন্তানরা বসতেন কিন্তু মোহাম্মদ বিন আবদুল্লাহম গেলে আব্দুল মুতালিব তাকে তার কাছে বসতে দিতেন ইবনিহিসের একটি বর্ণনায় রয়েছে চাচারা নিজেরা যেখানে তার বাবা আব্দুল মুতালিবের কাছে তার বিছানায় বসতেন না সম্মান করে ছুট্টবাদি যা সেও গিয়ে বসবে তারা চাইতেন না কেউ কেউ সরিয়ে দিতে চাইতেন কিন্তু দাদা আব্দুল মুত্তালিব বলতেন না ওকে আমার কাছে আসতে দাও আমার কাছে বসতে দাও তার চেহারা তার চালচলন আমাকে ভালো লাগে আনন্দ দেয় তৃপ্তি দেয় এবং আমি যেভাবে তার নাম রেখেছি সারাটা পৃথিবী তার দ্বারা আলোকিত উজ্জ্বল হবে সবাই তার প্রশংসা করবে সুতরাং এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ তাকে আমার কাছে আসতেন এমনিভাবে দাদা ভালোবাসতেন দাদার স্নেহ ভালোবাসা আর আদরে ধন্য ছিলেন মুহাম্মাদুন সাল্ল আলী ওসাল্লাম আল্লাহ সুফান দাদারই ভালোবাসা দাদারই আদর দাদারই স্নেহ বেশিদিন মোহাম্মদ সসিমের জীবনে টিকিয়ে রাখেননি রবুল আলমিন তার দাদাকেও পৃথিবী থেকে নিয়ে গেলেন রসুল সাল্লামের বয়স যখন আট বছর দুই মাস দশ দিন তখন ইন্তেকাল করলেন আব্দুল মোতালিম তারপরে চাচার তত্ত্বাবধানে বড় হয়ে উঠলেন চাচার তত্ত্বাবধানে তিনি যে বড় হয়ে উঠলেন কিভাবে বড় হলেন বন্ধুগণ আমরা এই প্রসঙ্গগুলো আলোচনা করব এক করে দেখুন মোহাম্মদ সাল্ল আসলাম জন্ম নিয়েছেন কোরআজ বংশে আল্লাহ সুফানোরাইশদেরকে বাছাই করেছিলেন বিশ্বনবী সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রসুলের বংশ হওয়ার জন্য কোরাইশ যে মক্কার কাবাগরের তত্ত্বাবধায়ক ছিলেন দাদা যে কোরাইশ বংশের লিডার ছিলেন নেতা ছিলেন ওই সময়ে বাক্যাতুল মোক্করামার জনসাধারণ প্রায় ষাট হাজার ছিল প্রায় ষাট হাজার কিন্তু এত বৃহৎ জনসাধারণ পাশাপাশি হজের মৌসুমে অনেক লোকজন আসত পৃথিবীর বিভিন্ন থেকে হজের এই ঠিকানায় কাবাগর খাওয়া পরা খাদ্য আর পানীয় মানুষের প্রয়োজন কিভাবে মিটবে যদিও ইব্রাহিম আলী ইসালাম দোয়া করেছেন এই নগরীটাকে নিরাপদ নগরী বলে কবুল করে নাও আর এর সকল তোমার ফল ফলাদি দিয়ে রিজিক খাদ্য দিয়ে দাও কবুল করেছেন হ যারা করতে আসা মানুষদের সবার খাদ্য আর পানীয়র সংস্থান করতে কুরাইশরাই ব্যবস্থা করে যে বংশে বিশ্বনবীর জন্ম নিলেন ওই বংশের নাম দিয়ে একটি সুর আরবুল আলমিনাজিল করলেন আর এই সুরাতে যা আলুচ্ছ হয়েছে আমরা প্রায় অনেকেই এই সুরাটা জানি বন্ধু তেলাবাদ করুন না ফিকুরাই কুরাই আসক্তির কারণে ইলা অতি আগ্রহের কারণে রেহলাতা শিতাই পইফ। গগ্রৃষবেে এবং শীতে সফ রেখলার কারণে বাণিজ্য কা ফেলার কারণে। তাকি যে কোড়াসরা নিজেদের মক্কাল সকল জনগুষ্টির। হ এবং উমরা করতে আসা সবার খাদ্য আর পানির ব্যবস্থা করতে বাণিজ্য কা ফেলাই ববেের হতো। কুরাজদের নেতৃতবে বাণিজ্য কা ফেলা যেত গৃষ্্যে একবার শীতে একবার। তফসির এবং হাদিজ দ্রা প্রমাণিত করাইসরা। শীতে যেত ইয়ামানে আর গ্রীষ্মে যেত শামে বাণিজ্য কাফেলায় বের হতো বিশ্বলী মোহাম্মদুর রসুল্লা আসলাম যখন শিশু তখনও এই কাফেলা গিয়েছে বাণিজ্য হয়েছে তিনি যখন কিশোর বয়সে চাচার তত্ত্বাবধানে আবু তালেবের তত্ত্বাবধানে তখনও এই বাণিজ্য কাফেলা বাণিজ্যের জন্যে বারবার বেরিয়েছে মোহাম্মদুল সাল্লামের বয়স যখন ১২ বছর দুই মাস দশ দিন তখন মোহাম্মদ সাল্লসাম চাচার সাথে সিরিয়ায় বাণিজ্যের উদ্দেশ্যে রয়ানা দিলেন আর কিছু মৌলিক প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব তবে এটি ছোট্ট বিরতি নিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ चारो दिखे चल प्रचंड झड़े लंड रसुल्लामेर सून्ना पिछल सरुपथे जान्नि काफेला सरल पथे आसन गड़े शय জানুন কেন মুমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যা প্রথম উদ্দেশ্য হল তহিতের প্রচার কালিমার আবেদন প্রতি বৃহস্পতিবার সাড়ে এগারো সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে and believe in Allah. Kuntum my prayer my sacrifice my life and my death are all for Allah sustainer of the world. Dekho ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে কোরআশরা নিজেদের মক্কার সকল জনগোষ্ঠীর হজ এবং উমরা করতে আসা সবার খাদ্য আর পানীয় ব্যবস্থা করতে বাণিজ্য কাফেলায় বের হতো কুরাই নেতৃত্বে বাণিজ্য দ্বারা প্রমাণিত শীতে যেত ইয়ামানে আর গ্রীষ্মে যেত শামে বাণিজ্য কাফেলায় বের হতো বিশ্ববিহম্মদুর রসুল হাসম যখন শিশু তখনও এই কাফেলা গিয়েছে বাণিজ্য হয়েছে তিনি যখন কিশোর বয়সে চাচার তত্ত্বাবধানে আবু তালেবের তত্ত্বাবধানে তখনও এই বাণিজ্য কাফেলা বাণিজ্যের জন্যে বারবার বেরিয়েছে মোহাম্মদুন সাল্লসমের বয়স যখন ১২ বছর দুই মাস দশ দিন তখন মোহাম্মদুন সাল্লাহ আসাম কিশোর বয়সে বাণিজ্য করেছেন চাচার সাথে বাণিজ্যে গিয়েছেন কেন কারণটা কি কারণ বাণিজ্য একজন মানুষকে সহজে অভাবমুক্ত করে দেয় এই পৃথিবীর কোন নবী কারো অনুগ্রহের পাত্র ছিলেন না বুল আলমিন তার হাবিবকেও বলেছেন সৌরাত আব্দ এর মধ্যে আমি আপনাকে পেয়েছি লিগাল অভিভাবক হীন আমি আপনাকে ধনী বানিয়ে দিয়েছি বাণিজ্যে তিনি গিয়েছেন বাণিজ্যে যাওয়ার আগে ১০ বছর বয়সে আবার প্রথম হয়েছে চার বছর বয়সে শকুসাদার শিনাসাক আর ১২ বছর দুই মাস ১০ দিন বয়সে তিনি চাচার সঙ্গী হয়ে বাণিজ্যে গিয়েছেন এটা আমাদের জন্য শিক্ষার পৃথিবীর যত লিডার যত নেতা হবেন বাণিজ্য করে নিজের অভাবটা আগে গুছাবেন চাচার সাথে হেজাজ যখন অতিক্রম করছিলেন রসুলসাল আসলাম তখন দেখলেন সামুদ গুত্রের ধ্বংসাবশেষ ইব্রাহিম আলী ইসাল্লা তু আসালামের আগে ওই গুত্রে রব্বুল আলমিন তার এক নবী পাঠিয়েছিলেন নাম হল সালেহ আলী ইসালাম আল্লাহর নবী সালে আলী হিসাল জাতি গোষ্ঠীকে আল্লাহর দিকে দাওয়াত কিন্তু সামুদ জাতি সালে আলী ইসালামকে বলল ওই যে পাহাড় দেখা যায় ওই গুহার ভিতর থেকে যদি তুমি একটি গর্ভবতী মাদি আসন্ন প্রসভা একটি উটনি বের করে নিয়ে আসতে পারো আমরা ইমান আনবো সালে আলীহিসাল্লাম রব্বুল আলমিনের কাছে আবেদন করলেন আর মুজেজা হিসেবে সালে আলীহলামের নবুয়ের মুজেজা হিসেবে রব্বুল আলমিন ওই পাহাড়ের গুহা থেকে আসন্ন প্রসবা একটি উষ্টি বের করে দিলেন উষ্টি ধীরে ধীরে বের হয়ে আসলো রব্বুল আলমিনের নিদর্শন হিসেবে তার জাতির লোকজন ইমান আনলো হ্যাঁ যাদের জন্য হেদায়ত নসিব ছিল তারা তিনি তাদেরকে বললেন উষ্টিটা বাচ্চা প্রসব করলো বাচ্চা আর উঠনি একসাথে চলতো কিন্তু সময়ের বিবর্তনে জাতি সালে আলী সালামের দাওয়াত স্বীকার করে আল্লাহর নিদর্শন উঠনিটাকে জবাই করে ফেললো উটনির বাচ্চাটা দৌড়ে গিয়ে পাহারে মিলিয়ে গেল আল্লাহ নিদর্শন কিন্তু ধ্বংস প্রাপ্ত হয়ে গেল সালে আলিহি সালামের তাওয়াত অস্বীকারী সামুদ জাতি তাদের ধ্বংসাবশেষ सिरियार विजे जाम चाचार्म आलिम पृथिवीते आसार आगे जिन्हेंबी और रसुल छे इबन मारियम आल हिमास्लमता जो रबुल आलमीन आकाशे उठिए निल जति सम्प्रदाय हत्या कर আর তিনি তাদের সকল অপরাধ নিয়ে শুলে ঝুলেছেন বলে মিথ্যা বিশ্বাসে সততা বিভক্ত হয়ে গেল তখন বলে আলি হিমাসালামের দাবি করতবাসের আবাসস্থলের পাশ দিয়ে মুহাম্মাদুন সাল্ল আলী হোসাল্লাম অর্থাৎ শিশু নবী তার চাচার সাথে সিরিয়ার দিকে যাচ্ছেন ঐতিহাসিকগণ বলেন মোয়াবাইট এবং এম এমনাইট নামক প্রাচীন নগরীর ধ্বংসাবশেষের মধ্য দিয়ে মোহাম্মদুন সল্ল্লাহ আলী হুসাল্লাম পৌঁছালেন নগরীতে। সিরিয়া যাওয়ার পথে বসরা নগরীতে বসরায় পৌঁছে নেস্টোর খ্রিস্টান সম্প্রদায়ের ইবাদতগা এর পাশে তাঁবুক গাললেন। আবু তালেব তার কাফেলা নিয়ে আর ওই যে জায়গায় আবু তালেব গাড়লেন তার পাশে গির্জা ছিল খ্রিস্টানদের ইবাদ ছিল আর ওই গির্জার তত্ত্বাবধায়ক ছিল জার্সিস নামে এক পাদ্রি আরব থেকে আসা বাণিজ্য কাফেলা তার গির্জার পাশে যখন তাবু গাড়ল সে বেরিয়ে আসলো আর কেন বের হল এর তিনটি কারণ সিরাতের গ্রন্থের ধারাবাহিক গবেষণায় এসেছে এক নাম্বার সে ছিল ইনজিলের পন্ডিত আর তাই ইনজিল কিতাবে মোহাম্মদুন সাল্ল আলী সাল্লামের জন্ম বংশ পরিচয় শারীরিক গঠন এবং বেড়ে ওঠা সম্পর্কে তথ্য ছিল সে জানত তাই আরব থেকে আসা কাফেলা কি এক অদৃশ্য টানে সে বের হল দুই নাম্বার কারণ বুহায়েরা বলল সে দেখতে পেয়েছে যখনই বস্রা নগরীতে তার গির্জার পাশে এই দল এসেছে কি একজনের জন্যে গাছপালা পাতর শেজদা করছে আর তৃতীয় কারণ সে খোঁজ নিতে চেয়েছে মক্কায় সেই প্রতিষ্ঠিত নবী এসেছেন কিনা জন্ম নিয়েছেন কিনা সে যখন আসলো তাবুর পাশ দিয়ে ঘুরে শিশু মুহাম্মদ তখন তো কিশোর মোহাম্মদ বিন আবদুল্লাহমকে দেখে তার হাত ধরলো এমন কি ওই বুহাম বুহায়রা খাদ্য আয়োজন করল একটি বর্ণনায় রয়েছে সবাই গেলেন ওই খাবারের আয়োজনে বুহায়েরার দাওয়াতে কিন্তু মোহাম্মদ বিন আবদুল্লাহম গেলেন না আরেকটি বর্ণায় তিনি গেলেন বুহায়রা अबू तलेब के अनुरोध करलो यशोर मुहम्मद सल्लास्लम के लिए सिरिया जे ना देखले मेरे फिले बरम ताके मक्कए पाटिया दाओ एक बर्णनए रही है अबू तलेब य पद्री परामर्शे प्राण प्रिय भातीजा के प्रियतम हबीब मुहम्मद सल्लाह आली व्ल्लम के सरिया ना गएक पुत गुलह आबार मक्का मोकार्रमाय फिर दिन কিশোর বয়সের এই বিদেশ যাত্রা এর অভিজ্ঞতা আমাদের প্রিয় হাবিবের জীবন থেকে শিক্ষা নেই রবিন আমাদের সকলকে কবুল করুন আমিনাম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 मुक्त दान कर रेखे स्रष्टा जीवनित करते हैं मानवतार समाधान ডোনে জাকাত পাঠিয়ে দিন ডোনেশন এবং জাগত পাঠানোর ঠিকানা রোড বার্মিংহামি জিরো ডবল জিরো এইট থ্রি সুইফ্ট বিআইসি কোড আই বিও বি ডবল টু আই ব্যান জি পাউন্ড অ্যাকাউন্ট নম্বর